এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আলক্রান্ত থেকে তফসির পেশ করছেন বিশিষ্ট আলমের দিন হজরতাল্লাম হজরত মালানা মুফতি মামনু হক সাহেব ডাকা হজরত কে মহাগ্রন্থ আলক্রান্ত কে তফসিল পেশ করার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتذكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وَنَشْهَدُ أن مُسَجِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَطَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي أَرْسَلَهُ اللَّهُ إِلَيْكَ فَتِنَّ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 ইজত বারকলা اللهم صل على محمد وعلى أهل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك মোতরাম হজরত সদর জলসা উপস্থিত হজর মাম মুরবী সাহেব ইসলাম প্রিয় দেশ রফুল আলমিনের অসংখ্য সুক্রিয়া আপনাদের এই অঞ্চলের মুফতি মাহমুদ রহমতুল্লাহিল কোরআন পরিষদের উদ্যোগে ঐতিহাসিক আজ আমরা দ্বিতীয় দিবসে আল্লাহর কোরআনের কথা আলোচনা করবার জন্য এখানে সমবেত হয়েছি আল্লাহ রফুল আগ রবীন্দিন মেহরবাণী করেছেন আয়াত আমি আপনাদের সম্মুখে তেলা করেছি যারা ইমানদার বিশ্বাসী মুমিন মুসলমানদের জন্য অনেক বড় একটি সৌভাগ্যের বার্তা আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন যে যারা মুমিন যারা ইমানদার আল্লাহ তাদেরকে ইজ্জত আর কামিয়াবির জীবন দান করবেন আল্লাহ তাদেরকে সম্মান এবং মর্যাদা দান করবেন আর মর্যাদা আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য আর হলো ইমানদারদের জন্য নির্ধারিত এই হলো পবিত্র পাকের স্পষ্ট ঘোষণা বন্ধুগণ আজকে যদি আমরা আমাদের এই জগৎ এবং এই পৃথিবীর দিকে একটু চোখ মেলে তাকাই তাহলে আমরা কি দেখব আমাদের সামনে ভেসে উঠবে মুসলিম জাতির এক চিত্র একটা ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠবে সেই চিত্রটা সম্মান এবং মর্যাদার নয় সেই চিত্রটা হল লাঞ্চনা এবং অপমানের মুসলিম আর বেইমানদের খেলার পাত্রে পরিণত হয়েছে সারা দুনিয়াতে মুসলমান আজকে অমুসলিমদের কাছে হাসি আর তামাশার এক পাত্রে পরিণত কতদিক কিনা মুসলমান পাত্র অপমানিত জাতি এই হলো দুনিয়ার বাস্তবচিত্র অথচ আল্লাহর কোরআন বলতেছে যে মুসলমান তা সম্মানিত জাতি তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন ইজত আর মর্যাদা তাহলে কোরআন বলতেছে আমাদের জন্য ইজ্জত আর আমাদের পবিত্র কোরআানে কোন কথা যেমন অবস্তব নয় আল্লাহর কোরআনের কোনো কথা অসত্য হতে পারে না কিন্তু আবার আমরা আজকে যা চোখে দেখতেছি সারা দুনিয়াতে অস্বীকার করার কোন উপায় নেই আর আমরা সচক্ষে দেখতেছি সারা দুনিয়াতে যে মুসলিম জাতি হলো আজকে লাঞ্ছিত এবং অপমানিত এক জাতি তাহলে তো একটা বড় এখানে বৈপরীত্য তৈরি হয়ে গেল একটা কন্ট্রাডিকা আবার আমরা দুই যা দেখতেছি এটাও তো অবাস্তব নয় তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হলো এই দুইটার মধ্যখানে একটা গোমর আছে একটা রহস্য আছে কোরআনের বাণী এবং কোরআনের ঘোষণা আর মুসলিম জাতির বাস্তবতা এই দুটির আছে একটা গোমর সেই গোমর সেটাকে উদঘাটন করা আর সেই রহস্যকে উন্মোচন করা এটাই হলো আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় এক দুটি কথা আমি প্রথম আপনাদেরকে বলি আল্লাহ জগৎ এবং দুনিয়া পরিচালনা করবার জন্য কিছু নিয়ম তৈরি করেছেন আল্লাহর সেই নিয়মকে লঙ্ঘন করে দুনিয়ার কোনো মানুষ সফলতার কামিয়াবি হাসিল করতে পারে না করেছেন দুনিয়ার মানুষ যদি ফসলের চাষাবাদ করতে চায় তাহলে তাকে মাছের মাটির মধ্যে ক্ষেতের মধ্যে ফসল ফলাতে হবে দুনিয়ার কোন মানুষ যদি মাছের চাষ করতে চায় হাল চাষ করলো সব ঠিক করলো এরপরে সারা মাঠ জুড়ে খুবই উন্নত জাতের মাছের পোনা ছেড়ে দিল মাঠের মধ্যে মাটির মধ্যে ক্ষেতের মধ্যে আপনাদের কি ধারণা মাটির মধ্যে চাষ হবে খনন করল অথবা সরিষা অথবা অন্য কোনো বীজ ছিপিয়ে দিল সেখানে ফসলের চাষাবাদ হবে পানির মধ্যে ফসলের চাষ হয় না মাটির মধ্যে মাছের চাষ হয় না কারণ কি কথা ঠিক কিনা সত্য আর একটা দৃষ্টান্ত দিই দুজন বন্ধু আজকের মাপ এসেছেন দীর্ঘদিন পরে সাক্ষাৎ মাপ ফিরে এসে একজনের বাড়ি হলো পূর্ব দিকে এক কিলোমিটার দূরে অপর বন্ধুর বাড়ি হলো সম্পূর্ণ তার বিপরীত দিকে মহাসড়ক ধরে পশ্চিম দিকে এক কিলোমিটার পথ চলবার এখন উভয় বন্ধু পরস্পর ঘটাঘটি করে তারা রাস্তায় রানা শুরু করলো রা করল পথ হাঁটতে আকাম করলো জনজন পূর্ব দিকে হাঁটতে একসাথে হাত ধরাধরি করে কিছু দূর পথ চলবার পর পনেরো বিশ মিনিট এক কিলোমিটার পর যখন তারা অতিক্রম করলো যেই বন্ধুর বাড়ির পূর্ব দিকে সে নিজের বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছতে পারলো না উভয়ে আমরা জনজন একই রাস্তা দিয়ে হাঁটলাম একই পথে চললাম সমান পরিমান সময় আমরা পথ অতিক্রম করলাম এই কথা তুমি যতই চিৎকার করে বলো বাস্তবতা এই যখন তোমরা উঠে একই পথ ধরে হাঁটা শুরু করেছ তোমার বন্ধু হয়েছে। আর তুমি প্রতি কদমে কদমে নিজের বাড়ি আর গন্তব্য থেকে দূরেই সরেছ কথা ঠিক কিনা এভাবে যদি তুমি এই পথ ধরে হাঁটতে থাকো এক কিলোমিটার নয় একশো কিলোমিটার বাড়িয়ার গন্তব্যের দেখা পাবে না এবার ভোট বসে আছি আমরা পৃথিবীতে আমরা কোন ভেজাভেদ আল্লাপ রাখেননি তাম সমস্ত মানব জাতিকে মানব সন্তানদেরকে আল্লাহাক সব করে আগামী ইমানদার করে আল্লাপাক দুনিয়াকে সৃষ্টি করেছেন এরপর আল্লা পাখের পয় নুলনার পক্ষ থেকে দুনিয়ার মানব জাতির নিকট হেদায়তের বানী নিয়ে আসলো তখন মানুষ কি করলো তখন মানুষ নিজেরা দুই পাগে ভাগ হয়ে গেল কথা মানল যারা অনাদ করলম্বরদের অস্বীকার করলো গেল। সেদিন থেকে মানুষ হল দুই ভাগ এক জাতির নাম হলো ইমানদার আর এক জাতির নাম হলো বেইমান মানুষকে আল্লাপা তর আলামীন সৃষ্টি করেছিলেন এক জাতি কিন্তু আল্লাহর কলাম অনুযায়ী দুনিয়াতে মানুষ এই হলো দুই ভাগে বিভক্ত ইমানদার আর বেইমান মানুষের মধ্যে ইমানের ভিত্তিতে বিভক্তি করা ছাড়া দুনিয়াতে আর কোন মানদণ্ড দিয়ে দুনিয়ার মানুষের মধ্যে বিভক্তির দেখা টানা বৈধ নয় আল্লাহ কোরআন করে দিয়েছে ংশের কোন পার্থক্য নাই ভাষার কোন পার্থক্য নাই দেশের কোন পার্থক্য নাই সমস্ত ভৌগোলিক রেখা সমস্ত জাত পা সমস্ত রং এবং সমস্ত ভাষার পার্থক্যকে গুচিয়ে আল্লাহ এক জাতি আল্লাহর বলেছে পার্থক্য নাই সাদা মানুষ কালো মানুষের উপর কোন মর্যাদা নাই মানুষের রঙের ভিত্তিতে কোন দা আক্রম দা আল্লাহ যদি মানুষে মানুষে বিভক্তি করতে হয় একমাত্র বিভক্তির মানদন্দ হল ইমান চুল করে দাও দুনিয়াতে মানুষের মানুষে আর কোন পার্থক্য চলবে না সাজা কালো পার্থক্য চলবে না আরোপ আরোপ পার্থক্য চলবে না পার্থক্যের মানদণ্ডের মানুষ হলো দুই জাতিতে বিভক্ত এক জাতির নাম হলো ইমানদার অপর জাতির নাম হলো বেঈান এক হলো মুসলিম জাতি এছাড়া মানুষের মধ্যে মুসরে আল্লাহ তাদেরকে যা কিছু দেওয়ার সব দুনিয়াতে আল্লাহ তাদের হিসাব নিকাশ টুকিয়ে দিবেন যা কিছু যাবাক সব কোথায় দিয়ে দিবেন গৃহকারে দিয়ে দিবেন দুনিয়াতে দিয়ে দিবেন আর ইমানদারদেরকে ইমানদারদের জন্য পাক। এই জন্যই আল্লাহর কোরআন দুনিয়ার ইমানদারদেরকে জোয়া শিক্ষা দিয়েছে তুমি আমাদেরকে সফলতা দাম করতে হলো তাদের দুনিয়াতে আর পরবর্তী কওনা হলো তাদের আঁকরাতে আর যারা বেঈমান তাদের যাবতীয় সমস্ত পাওনা হলো আঁকড়াতে সমস্ত পাওনা হলো দুনিয়াতে আগ্রাতে তাদের কোনো পাওনা নাই তো আল্লাহাকুনিয়াতে ইমানদার আর বেইমান সকলকেই সকলকে আল্লাহাক সফলতা দিবেন আর আগ্রাতে সফলতা দিবেন শুধু কাদেরকে শুধুমাত্র ইমানদারদেরকে কথাটা পরিষ্কার এইজন্য জন্য আমার আল্লাহর নাম রহমান আমার আল্লাহ নামরুর রহমান বড় হয় সেই সপ্তাহ আখরাতে কেবলমাত্র ইমানদারদেরকে বিনিময় দান করেন সেই সপ্তাহ আখরা মধ্যে কোন বেইমানকে এক ফোটা পানি পান করতে দেন না আখরাতে বড় বেমানের জন্য আমার আল্লাহর একজন পরিমান রহম হবে তাহলে কি বোঝা গেল দুনিয়াতে ইমানদার পাবে বেঈমানরাও পাবে আর বেঈমানদের ক্যামলা বা আটক পরে আর সফলতা দেবেন এক পথে ইমানদারদের রাস্তা একটা অমুসলিনদের রাস্তা হলো আর একটা অদুনিয়ার মুসলমান এবার পরিষ্কার করে বুঝুন কোন লোকের আরোগ্য লাভ করতে পারে না দুনিয়ার কোন মানুষ যেমনি ভাবে কোনোদিন ভুল পথে চলে গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে না পশ্চিম দিকের পথযাত্রী পূর্ব দিকের রাস্তা ধরে পথ কোনদিন পর্যন্তব্য পর্যন্তানি ভাবে পদঙ্ অনুসরণ করতে থাকে ইহুদিয়ার খ্রিস্টানদের পথে চলতে থাকে গুলামি করতে থাকে পশ্চিমাদের পা থাকে হদের কথম খেয়ে বলিও দুনিয়ার মুসলমান পারে পরিষ্কারি রেখেছেন মক্কার পথে সবচেয়ে বড় সমস্যা কোনো কাজ হবে না আমাদের আমাদের পথ চিনতে হবে যে কোন পথে গেলে আমরা পর্যন্ত বুঝতে পারবো সেই পথ নির্ধারণ না করে উল্টা পথে যত জোরে উন্নতির জন্য চেষ্টা কিন্তু কম চলছে না মুসলিম জাতির সমস্যা সমাধানের মধ্যে চলছে সাধনা চলছে চেষ্টা চলছে কিন্তু এই চেষ্টার এই মেহনত দিয়ে উম্মে মুসলিমের ভাগ্যের পরিবর্তন হতে পারে ফিরতে হবে আবার নিজেদের ঘোরার পথে আবার সেই সঠিক পথে আসতে হবে সঠিক পথ থেকে নিজেদের গন্তব্যের থেকে চলতে হবে আজ না হাসি নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে প্রশ্ন করতে পারেন যেহেতু বেগমদের পথ কি আর ইমানদারদের পথ কি ইহুদি তাদের তাদেরকে আল্লাহ পার্ধুনিয়াতে উন্নতি দান করেন শক্তির মাধ্যমে জাহেরি শক্তির মাধ্যমে যেই সত্যি চোখে দেখা যায় সেই শক্তি শক্তি একই কথা জাহেরি শক্তির মধ্যে আল্লাপাক উন্নতি দেখেছেন জাহেরি শক্তি কি জিনিস সেই শক্তি চোখে দেখা যায় সেই শক্তি বাহ্যিকভাবে অনুভব করা যায় কাদের বেশি একশো জনের শক্তি বেশি এটাকে বলা হয় সংখ্যা শক্তি দুই নম্বর শক্তি হলো টাকার শক্তি একজন বিপুল পরিমাণ টাকার মালিক শিল্পপথী টাকার পালা আরেকজন হলো সকীর দরিদ্র গরিব মানুষ এই সমাজের মধ্যে অস্ত্রের শক্তি সামরিক শক্তি একজনের কাছে আছে পিস্তল আরেকজন খালি হাতে এই দুইজনের মধ্যে সত্যিকার বেশি পিস্তল শক্তি বেশি এটা হলো আরেকটা জাহারি শক্তি দোস্ত চার নম্বর শক্তির নাম হলো প্রযুক্তির আর এক নৌকার ইঞ্জিন ছাড়া বৈঠা দিয়ে চলে দুই নৌকার মধ্যে পাওয়ার কন্টার বেশি ইঞ্জিন নৌকার পাওয়ার বেশি এটা হলো প্রযুক্তির শক্তি জগতের বেইমানের কারণে মুসলিমদেরকে এই শক্তির মাধ্যমে আল্লাহ উন্নতি দান করেন মোহতার মহাজ আজকে দুনিয়ার বেইমানদের থেকে থাকান দুনিয়ার কোন চীন আজকে উন্নত জাতি কারণ এবং উৎপাদনের দিক থেকে চীন এক নম্বরে পৌঁছে গেছে এবং সারা দুনিয়াতে চীন আজকে একটি উন্নত জাতি আজকের দুনিয়াতে আমেরিকা উন্নত জাতি কারণ আমেরিকার কাছে মাথায় ছড়ি করায় সমস্ত দুনিয়ার মানুষের মাথার উপর দিয়ে ছড়ি ঘেরা ছড়ি করায় ক্ষমতা চালায় অস্ত্রের সত্যিতে আমার শক্তিতে আজকের দুনিয়ার জাপানেরা বেইমানরা প্রযুক্তি তারা আয়ত্ত করেছে বেইমানরা সামরিক শক্তি অর্জন করেছে বেইমানরা টাকা অর্জন করেছে বেইমানরা সংখ্যা দিক থেকে সমৃদ্ধ হয়েছে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সমস্ত জাতির উন্নতির এই হল আজকের ইতিহাসী কিন্তু মুসলিম জাতির ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো দেড় হাজার বছরের ইতিহাস প্রমাণ করে মুসলমানদেরকে আমলা কোনদিন শুধুমাত্র জাহেরি শক্তির বলে যদি প্রমাণ জানতে চান প্রমাণ দিব আমি দুটি প্রমাণ আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই একটি প্রমাণ দিব আজকে দুনিয়ার বাস্তবে একটি চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব মুসলিম যারা বস্তুবাদী তারা দুনিয়ার বাস্তব অবস্থা থেকে বুঝবেন আর যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন তারা আল্লাহ কোরআন প্রমাণ এবং ইতিহাস থেকে বুঝবেন জনসংখ্যা কত কেউ বলতে পারেন দুনিয়াতে বর্তমানে মানুষের সংখ্যা কত বলেন তো সাতশো কোটি মানুষ কত মানুষ সাতশো কোটি মানুষ এটার আদর্শ অনুযায়ী সারা দুনিয়া ব্যাপী জরিপ করে বলা হয়েছে যদি চার ভাগের এক ভাগ হয় তাহলে একশো পার্সেন্টের কত পার্সেন্ট হলো মুসলমান পঁচিশ কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভাগ হলো মুসলমান আর বাকি পঁচাত্তর ভাগ হলো অমুসলিম পঁচাত্তর ভাগ কি বিভিন্ন সব হলো অমুসলিম তাহলে দুনিয়া বর্তমান আজ হিসাব অনুযায়ী মুসলমানদের সংখ্যা হলো সবকারা পঁচিশ জন আর অমুসলিম হলো সবকারা পঁচাত্তর জন আর এই মুসলমানদের হাতে আপনার আগামী প্রাকৃতিক ভাবে যে সম্পদ আপনার পাখ্যান করেছেন বলি আপনারা কি আমলা সমস্ত সম্পদ কে প্রসেস করে শুধু ব্যবহার করতে পারে দুনিয়াতে কোথাও ইউরোপ আমেরিকা চীন জাপান কোরিয়া রাষ্ট্রে স্বর্ণ তৈরি হয় এমন কোন মিল ফ্যাক্টরি অথবা ফ্যাক্টরিতে তৈরি হয় মাটির নিচে কোথায় মাটির নিচে কোথায় খনির মধ্যে কোথায় খনি তৈরি করেন কে সরাসরি উৎকাতের মাধ্যমে মাটির নিচে খনির মধ্যে স্বর্ণ তৈরি করার ক্ষেত্রে একশো ভাগের মধ্যে রুপা তৈরি করেন কে স্বর্ণ তৈরি করেন আল্লাহ রুপা তৈরি করেন আল্লাহ ডায়মন্ড তৈরি করেন কেলা আল্লাহ পাহরের মধ্যে পাথরের মাধ্যমে ডায়মন্ড তৈরি করেন আল্লাহ এই জগতের সমস্ত সম্পদের রিসোর্স উচ্ছি ভাবে অন্নপাথর তৈরি করেন দুনিয়ার কোন মানুষ তৈরি করতে পারে না মানুষগুলো এই পৃথিবীতে যত ন্যাচারাল রিসোর্স যত প্রাকৃতিক সম্পদ আছে এই সম্পদের মধ্যে চল্লিশ ভাগ সম্পদের মালিক হলো মুসলিম এবার একটা ছোট্ট পরিসংখ্যান আপনারা দেখেন আপনারা বলবেন যে ষাট পার্সেন্ট আছে দেশে বেশি এবং সারা দুনিয়াতে আজকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর যেটা যেটাকে বলা হয় এনারসি সেক্টর আমার যেখান থেকে অর্জন হয় তার সবচেয়ে বড় ক্ষমতাশালী পাওয়ারের নাম হলো তেলের শক্তি সেই তেল সম্পদ সেই তেল সম্পদ পেট্রোল ডিজেল হলো মুসলমান আশ্চর্য হবেন সারা দুনিয়াতে মুসলমানের কাছে সরকার আশি ভাগ তেল সম্পদের মালিক হলো মুসলমান আর ওয়ান্টি পার্সেন্ট আমার দবি কে বলেছিলেন ঘোষণা দিয়েছে তাম পৃথিবীর সমস্ত চালিকা ঠিক মুসলমানদের হাতে তুলে দিয়েছেন শপথ করতে পারে আজ থেকে এক ফোটা তেল সম্পদ আমেরিকার হাতে বিক্রি করা হবে না কথা বলি আমেরিকার কোন মুসলমানা আমেরিকার হাতে সম্পদ বিক্রি মুসলমানদেরকে সম্পদ কম দান করেন নাই প্রাকৃতিক সম্পদের মালিক হলেও সতরা ভাগ মুসলমান আর সতরা চল্লিশ ভাগ সব তারা ষাট পার্সেন্টের মালিক যদি হয় মুসলমান মুসলমান হলো একশো জনে কয়জন পঁচিশ জন আর সম্পদের মালিক হলে ভাগে কয় ভাগ ভাগ এবার ষাট ভাগ সম্পদ পঁচিশ জনের কাছে আড়াই টাকার কাছাকাছি আর বিপরীত দিকে দেখেন অমুসলিম হলো কত জন জন একশো জন পঁচাত্তর জন হলো অমুসলিম সম্পদ কত ভাগ প্রাকৃতিক সম্পদের মধ্যে আটানা কত আর একজন মুসলমান পাইলো কত আড়াই টাকা অমুসলমান কুদ্রতি ভাবে এক মুসলমানকে পাঁচ কেমানের সমান সম্পদ এর সম্পদ আল্লাপার কিন্তু আজকে সম্পদ মুসলমানদেরকে কম দান করেন নাই মোতারী কিন্তু এই যে সম্পদ বিপুল পরিমান সম্পদের মালিক আজকে আমার মুসলিম জাতি কিন্তু এই সম্পদ আজকে আমাদের জন্য কোনো কল্যাণ বয়েসলমানদের জন্য আরো কোনো হয়েছে এই সম্পদ আজকে বলবেন হুজুর কিভাবে সম্পদ আমাদের ক্ষতির কারণ হলো মকদার মহাজ এই সম্পদের কারণে সর্বপ্রথম মুসলমানদের যে ক্ষতি হয়েছে সেটা হলো মুসলমানদের মধ্যে হাতে শ্রেণীর টাকা দিয়ে তারা বিলাসিতা করে ভোগ বিলাসের উপর তাদের জিন্দগি পরিচালনা করে কাঁচা টাকা পায় আমরা বাংলাদেশের মাটির নিচে মাটি খনন করে আমরা বিশ টাকা দিয়ে আরবের মাটিতে এক লিটার তেল পেট্রোল তারা ক্রয় করে এক রিয়াল দিয়ে রিয়াল এক রিয়াল দিয়ে তারা পেট্রোল কিনে সেই সঙ্গে পেট্রোল কিনলেট একটা আমরা টাকা তারা তেল সম্পদ বিক্রি করে এত টাকা তাদের পকেটে ঢুকলো এই টাকা দিয়ে তারা কি করলো এই টাকা দিয়ে তারা বিলাসিতা করতেছে এই টাকা দিয়ে তারা দুনিয়াতে মৌ আর তিনটা বাড়ি সারা বছর সেখানে ঘুরে আর আনন্দ করে উল্লাস করে টাকা পয়সা বিড়ায় মুসলমানদের টাকা আরবের তেল করা টাকা তারা রাখে আর সেই টাকা দিয়ে আমেরিকা অস্ত্র তৈরি করে আর সেই অস্ত্রের বুলেটের দিয়ে মুসলমানদের সন্তানদেরকে তারা খুন করে সেই ড্রোনা রক্ত দিয়ে আব্দার জমিনকে রঞ্চিত করে দেয় অ্যালেঞ্জ করে বলতে পারি আরবের বিক্রি করা টাকা যদি আমেরিকার ব্যাংকগুলো থেকে প্রত্যাহার করে নেওয়া হয় আজ রাতের বেলায় যদি আমেরিকার সমস্ত ব্যাংক থেকে মুসলমান মুসলমানদেরকে সম্পদ কম দাম করেন নাই কিন্তু এই সম্পদ আজকে মুসলমানদের উন্নতি হয় নাই মুসলমানদের কবলে ইজ্জত আসে নাই আর এই টাকা ভোগ করবার জন্য তারা পাল্লা দিয়ে প্রতিযোগিতামূলক ভাবে আমেরিকার বাবার পায়ের তলের মধ্যে তেল করতে থাকে কিভাবে ক্ষমতা রক্ষা করবে সেই ক্ষমতা রক্ষা করবার জন্য এত টাকা ছিল না এক শত বছর আগে মুসলমানদের এত সম্পদের মালিক ছিল না এক বছর আগে মুসলমানদের কাছে এত বিশাল সম্পদের মালিকানা ছিল না কিন্তু মুসলমানদের হাতে তখন সম্পদ কম ছিল কিন্তু মুসলমানদের হাতে ইজ্জত ছিল তখন তখন একজন খলিফা ছিলেন তোমার উপর কোন নির্যাতন চললে সেই খলিফা হুঙ্কার ছেড়ে বলতেন খবরকার আর কোন মুসলমানের উপর যদি নির্যাতন চালানো হয় মুসলমানের খলিফার পক্ষ থেকে তার প্রতিশোধ গ্রহণ করা হবে বছরের পর বছর হত্যা করে পবিত্র ফিলিস্তিনের মাটি বৈদল মুখকে মুসলমানদের বুকে রক্ত রঞ্জিত করা হয় হিন্দুরা মুসলমানদেরকে খুন করে বাপি মসজিদ করে দেওয়া হয় কিন্তু সারা দুনিয়ার কোন মুসলমান শাসক কোন উচ্চারণ করতে পারে না টাকা দিয়ে মুসলমানদের ইজত হয় নাই টাকা আজকে মুসলমানদেরকে ইজ্জত দেয় নাই টাকা দিয়ে মুসলমানরা বিরাসিতা করে আর সেই অস্ত্র দিয়ে আবার মুসলমানদেরকে খুন করে মুসলমান আজকে আমাদের হাতে সম্পদ আছে কিন্তু এই তেল সম্পদ আমাদেরকে দুনিয়াতে কোনো উন্নতি জাতিতে পরিণত করতে পারে নাই বরং তেল আমাদের হাতের তেল ছিল বলেই আজকে আমেরিকা মুসলমানদের পবিত্র স্থান হিজাজ এবং মর্তা মদিনার দিকে আমেরিকার সেন দৃষ্টি আর ইহুদিদের আনা শুরু হয়ে গেছে টাকা দিয়ে সম্পত্তি পরিণত হয়েছে আর টাকা দিয়ে মুসলমানরা বিশ্বকাপ কেনার জাতিতে পরিণত হয়েছে টাকা দিয়ে মুসলমানরা বিশ্বকাপ কিনে কি কিনে বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ বাইশ সালের ফুটবল বিশ্বকাপ দিয়ে যেটা আমরা বুঝতে পারতাম চোখের পানিতে মুসলমানদের বুক ফাঁকা ছাড়া কোন উপায় ছিল না কাতার কি ফুটবলে কয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বলেন তো কাতার কি ফুটবল অনেক ভালো খেলে চোদ্দ পুরুষ সবগুলোকে টাকা দিয়ে কিনবো আমরা সব টাকা দিয়ে কিনেছে তাদেরকে সেই মালিকানা শুধুমাত্র আরব শেষ নয় বরং সেই সম্পদের মালিকানা দুনিয়ার পরে দুইশো কোটি মুসলমানের প্রতিবেশ খরচা আমার টাকা দিয়ে বিশ্বকাপ দশ সালে নিউজ বলতেছি সেখানে বড় বড় স্টেডিয়াম তৈরি করবার প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে আর সেই স্টেডিয়াম তৈরি করবার জন্য অনেক এলাকায় অনেক মানুষের জনবসতি উচ্ছেদ করতে হয়েছে কারণ স্টেডিয়ামের জায়গাটাই মোহতারা মুসলমানদের দেশে যখন বিশ্বকাপ ফুটবল আসে তখন আল্লাহর ঘর মসজিদে শহীদ হয়ে যায় এরপরে কিছু বলবো না মোহতারা শুধু তাই নয় বিশ্বকাপ ফুটবল হবে আর সেই খেলা দেখবার জন্য নাচবে আর নিস মদ্যপান করবে লক্ষ লক্ষ টন মদ আরবের মাটিতে সাবজাই হবে ন এবং ব্যবসা নারীর দ্বারা আরবের মাটি ছয়লাভ হয়ে যাবে মুসলমানদের পবিত্র আরবের মাটিতে এই সমস্ত কাণ্ড চলতেছে আল্লাহ দেওয়ার টাকা দিয়ে অপর প্রান্তে সাগরটা পানি তুলে হলো আফ্রিকান দেশগুলো সেই আফ্রিকান দেশগুলোতে হাজার লক্ষ কোটি মুসলমানরা বসবাস করে আমার পর উন্নতরা সেখানে থাকে মুসলমানদের আট বছর পাঁচ বছর ছয় বছরের অভাবে বৃত্তে পড়ে আর নদীর অপর প্রান্তে মুসলমান সম্পদ নিয়ে বিরাশিতা করে বিশ্বকাপ করে এই চিত্র সেই এই চরিত্র পরিবর্তন না হলে ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব নয় কথা বলতে চাচ্ছিলাম সুনির্দিষ্ট কথা আল্লাহ মুসলমানদেরকে ইজ্জত দিতে পারে নাই এ সম্পদ মুসলমানদের জন্য গৌরব বয়ে আনতে পারে নাই বরং এই সম্পদই আজকে মুসলমানদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে কি বোঝা গেল শক্তি টাকার শক্তি দিয়ে মুসলমানদের ইতিহাসের উদ্ধতি দেওয়ার বাজা করেছিলাম কোরআনে পাঠে সুরদ উত্তাতে লাভ করুন সুরদ উত্তর মধ্যে আমরা একটা ঘটনার দিতাম দিতেন ইসলামের সর্বযুগের যুগের যুগের নবুবতের যুগের যুদ্ধের ইতিহাস আলোচনা করতেছেন কোন যুদ্ধ যুদ্ধের নাম রহনাইনের যুদ্ধ কষ্টম হিসের ঘটনা বেইমান শত্রুদের সঙ্গে আজকে ইসলামের পক্ষ হয়ে লড়াই হবে সংবাদ পাওয়া গেল শত্রুদের সংখ্যা আজকে খুবই নগণ্য খুবই গল্প সেদিন ছিল কেবলমাত্র চার হাজার কয় হাজার মুসলমান কয় হাজার শত্রু কয় হাজার বেশি তারা কয়েকগুন বেশি তিনগুন বেশি তিন চারা বারো হাজার শত্রু হলো হনাইনের যুদ্ধের ইতিহাস আলোচনা করেছেন ইমামে বুখারি রহমতুল্লাহ আর এই কিতাবের মধ্যে সেখানে বর্ণিত হয় মুসলমান তখন মনোভাব ব্যক্ত করলো একজন আরেকজনের সঙ্গে আমাদের কম থাকে আমরা দুর্বল থাকি বাজারের যুদ্ধে মুসলমান ছিল তিনশো তেরো সংখ্যা ছিল সাড়ে গুণ বেশি এক যুদ্ধে মুসলমান ছিল সাতশত যখন তোমরা দুর্বল ছিল যখন তোমরা সংখ্যায় কম ছিল লিখেছেন সংখার দিক থেকে ছিল তোমরা অনেক কম তিনশো তার মাত্র প্রত্যেকটা যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা কম মুসলমানদের অস্ত্র কম মুসলমানদের দুর্বল কিন্তু কম নয় মুসলমানদের শক্তি কম নয় বরং কাফের সমারোহ নয় মুসলমানদের শক্তি হলো আজকে তুলনায় তিনগুন বেশি কয় গুণ বেশি মুসলমানদের মনোভাব পরিবর্তন হয়ে গেল তারা একজন আর একজনকে বলতে আরম্ভ করলো আমরা সংখ্যায় কম না সংখ্যায় হন যেহেতু আজকে আমরা বেশি সত্যি তো আমাদের বেশি সুতরাং আজকে আমাদের বিজয় হলো সুনিশ্চিত মুসলমানরা দোস্ত মুসলমানদের চোখের দৃষ্টি দিনের দৃষ্টি আল্লাহ শক্তির উপর থেকে চোখের উপরে সংখ্যা শক্তির উপর তাদের দিনের আল্লা আরো সেপর থেকে পয়সা করলেন আল্লাহ ডিসিশন নিলেন ঠিক আছে যাও সংখ্যায় বেশি শক্তি দিয়ে তোমরা বিজয় অর্জন করবা বারো হাজারের সংখ্যা তোমাদেরকে কোনো বিজয় দিতে পারল না তোমাদের কোন কাজে আসলো না ইতিহাস বলে যখন যুদ্ধ শুরু হলো চার হাজার তীর্থরী নিয়ে মুসলমানদের উপর এমন তীব্রে আক্রমণ পরিচালনা করল হাজার কথা আল্লাহর কুরআ বারো হাজার মুসলমান চার হাজার বেঈমানের মারকে দিক দিয়ে পালিয়ে যাবে পালানোর পর পর্যন্ত তারা খুঁজে পায় না কোন পথ নাবে না বে তুমির শেষ পর্যন্ত বারো ইমানদার সোজাপুলটা দিকে বারো হাজারের সংখ্যার কবার উপর পরাজয়ের তিলক চিহ্ন আল্লাপাক আল্লাহ প্রণাম করে দিলেন না না মুসলমান বারো হাজারের শক্তি তোমাদেরকে বিজয় দিতে পারে না পালিয়ে গেল আমার নবী তোমার কবি বিশ্ব নবী রহমতুল্লাহ পাহাড়ের মতো অটল নিজের পুটের পিঠ থেকে রাত দিয়ে নামলেন চিৎকার করে বীর তর্ক চড়িয়ে গিয়ে গেলেন হুঙ্কার ছাড়বেন কথা কাব্যকথা শঙ্করের মুখে উচ্চারিত হল আগমন করেছি দুনিয়ার কোন সত্যি আমার সঙ্গে থাকে থাকলো যদি কেউ আমার সঙ্গে না থাকে আমি একা উল্লার নবী আবল দিনের আমি সামনে আমি সঙ্গে যাবো কোথায় তোমরা আসো আমার কাছে আসো আমাকে কেন্দ্র করে আবার শত্রুদের উপর ঝাপিয়ে পড়ো আল্লাহর ভয়ের আজ ষোলো হাজার মানুষের রত ভয় হট্টগোল যাদের সংখ্যা ছিল প্রাথমিক ভাবে কেবলমাত্র বারোজন নিয়ে আল্লাহর সন্ধান আমার আল্লাহিল করে বলে দিলেন আগে আপনারা ছিলেন বারো হাজারের মুখে ছিলাম দিলের মুখ জামিয়া দিন যাদের মুখে আমার নাম থাকে যাদের দিলের মধ্যে আমি আল্লাহন থাকে তারা দুনিয়া একা থাকে না আল্লাহ বারো জন না জমিনে আট মেলা বারো জন এই বারো জনের সঙ্গে আমি আরো সে আমরা তেরো জন আপনি অগ্রসর হন সামনে গিয়ে যান এই তেরো জনের মুষ্টি ভালো আল্লাহ উচ্চারণ করে কাছে আমার আল্লাহ দুনিয়া বাসীকে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ খেটে গুলবে হাত আমার ময় মঙ্গলের আল্লা থাকের গায়াবি শক্তি আমার আল্লাহ গায়াবী শক্তির সংস্পর্শে এক মুষ্টি বারুকোনা দারুকোনা থাকলো না আল্লাহ সংস্পর্শে এক একটা ভালো কোনা এক একটা বেইমানের চোখে পৌঁছলো চোখে পৌঁছে গিয়ে এমন তীব্র যন্ত্রণা সৃষ্টি করলো যদি থাকে হাজার লক্ষ আন্দা শত্রু যদি থাকে একজন মুসলমানের সঙ্গে তারা ময়দানে টিকতে পারে অল্প সংখ্যক মুসলমান দিয়ে আল্লাহ নবীর সামনে অগ্রসর হলেন সব ইতিহাস বললাম পুরানের ইতিহাস আমি ঘটনার ব্যাখ্যা করি নাই শুধু ঘটনা কোনো বাদ করেছে আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোরআনের পাখের মধ্যে সকল ঘটনাগুলো আলোচনা করা কিনা সেই ঘটনার আলোচনা কেন থাকবে মুক্তার আল্লাহর করোন কাহিনী বলার খিতাব নয় আল্লাহর করান্তো কোন ঘটনার ইতিহাস আলোচনা করার খিতাব নয় তবে ঘটনার কাহিনী কোরআনকে আমরা শুধুমাত্র শুধুমাত্র রশ্মি ভাবে আনুষ্ঠানিক ভাবে কিছু সম্মান করতে জানি কিন্তু প্রকৃত কোরআনের হব আজকে আমাদের কাছে পরিষ্কার নয় আমরা মনে করি কোরআন শুধুমাত্র পেটে ব্যথা হলে কোরআনে আয়াত করে ঝাড়ফুক করবার জন্য আর কড়া পানি খাওয়ার জন্য আর কথা হলে কোরআনে বাঘের আয়াতের আল্লাহ যে কোরআন খতম করবে কবরে আচা পত হয়ে কবরের মধ্যে শান্তি কায়ে হয় খোদার যে কোরআন চলা পানি দিলে পেটের পেছা দূর হয় খোদার যেই কোরআন চলা করে। মাথা ব্যথা দূর হয় যদি শান্তি কয়েক করতে চাও আল্লাহ কোরআন করে পাঠা যে সকল আলোচনা হয় বাস্তব জীবনে সেটা বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করুন আমাদের কোরআন তো সেই কোরআন সেই কোরআন সেই কোরআন আজকে মুসলিম জাতির হাতে দুর্ভাগ্যজনক করে মুসলিম জাতি আজকে কোরআন থেকে আজকে তারা বঞ্চিত আল্লাহর কোরআন থেকে তারা আদেশ দূরে কথা ঠিক মহাদমানদের বিজয় আসে না শুধুমাত্র আস্তের শক্তি দিয়ে মুসলমানদের বিজয় হয় না আজকের দুনিয়ার বাস্তব ঘটনা প্রমাণ আর তার ইতিহাস তার প্রমাণ কেউ প্রশ্ন করতে পারেন তাহলে মুসলমানদের বিজয় হবে কোনোজন নাই মুসলমানদের কি টেকনোলজি আর প্রযুক্তির উন্নতির দরকার নাই গুজরাট নিয়ে কি বলতে চান মুক্তার মহাজির খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু ভালো করে বুঝবেন মনোযোগ দিয়ে বুঝুন আমাদের কথা করবেন না মুসলমানদের কোন টাকার প্রয়োজন নাই নাই যে মুসলমানদের সামরিক উন্নতির প্রয়োজন নাই মুসলমানদের টেকনোলজির প্রযুক্তিগত আর বৈজ্ঞানিক উন্নতির প্রয়োজন নাই যে কথা আমরা বলি নাই আমরা যে কথা বলছি আমাদের কথাটা উন্নতির দরকার আছে তবে এখানে দুটি কথা মনে রাখতে হবে এক নম্বর কথা হলো এই মুসলমানদের শক্তি টাকা পয়সা অস্ত্র আর মুসলমানদের প্রযুক্তি ইঞ্জিন দরকার তাদের শক্তির মোকাবিলা করবার জন্য মুসলমানদের তত আধুনিক প্রযুক্তির প্রয়োজন নাই মুসলমানদের অত শক্তির দরকার নাই বেইমানদের তুলনায় মুসলমানদের দশ ভাগের করবার জন্য যথেষ্ট মুসলমানদের কাছে যদি একটা পারমাণবিক তোমা থাকে আল্লাহের শপথ করে বলি ইমানদার যদি ইমানদার হয় ইমানদারদের এক পারমান আমেরিকার দশটা পরমানুপীমা পরাস্ত করবে আমেরিকা কে মুসলমানদের হাতে কত শক্তির প্রয়োজন নাই যত শক্তি বেমানদের প্রয়োজন এক নম্বর কথা আর দুই নম্বর কথা হলো মুসলমানদের শক্তি অল্প হোক বেশি হোক শুধু জাহিনী শক্তি দিয়ে কিছুই হবে না শুধু অস্ত্র দিয়ে শুধু টাকা দিয়ে আর শুধু প্রযুক্তি দিয়ে মুসলমানদের কোন উন্নতি আসবে না বরং প্রযুক্তি টাকা আর অস্ত্র এগুলো হলো মুসলমান জাতির উন্নতি এবং মুসলিম জাতির বিজয়ের জন্য সহায়ক শক্তি কি সহায়ক শক্তি সহায়ক শক্তি বুঝেন আপনার লোকাল রুটে যে বাস গুলো চলে এগুলোর মধ্যে হেল্পার থাকে না হেল্পার কোথায় থাকে ড্রাইভিং সিটে কোথায় থাকে বাসের চলাচলের মধ্যে থাকে কথা ঠিকাছে যাত্রী উঠাইতে হবে সে সংকেত দেয় ড্রাইভার ব্রেক করে সেখান থেকে যাত্রী উঠায় এভাবে হেল্পার ড্রাইভার সহযোগিতা করতে থাকে আর ড্রাইভার তো দিকে দেখতে পারে না এত বড় বাস এই জন্য এই সকল কথা বলতে থাকে বামে প্লাস্টিক মানে কি বুঝেন বামে প্লাস্টিক ঢাকা শহরের দামি দামি দামি দামি আছে ত্রিশ লক্ষ টাকা দামের প্রিমিয়ম পঁচিশ লাখ টাকার ছোট গাড়িগুলোকে ধাক্কা দিতে হয় না মারতে হয় না খালি যদি একটু আদর করে দেয় চুমা দিয়ে দেয় তখন তুমি তোমার জেলে আর গাড়ি যাবে থানায় এরপরে জরিমানা দিতে তোমার সোদ্দ পুরুষ যা কামাই করছিলাম এই জন্য অবস্থা মানে এলো কি জাগাই ব্রেক যাত্রী নামবেও না তাহলে হেল্পারের দরকার আছে না কারণ হেল্পার না থাকলে যাত্রী উঠানামা করবে না ভাড়া ইনকাম হবে না সে উদ্দেশ্যে গাড়ি রাস্তায় নামিয়েছে সেই উদ্দেশ্য সফল হবে না এই এইজন্য ড্রাইভারকে বাদ দিয়ে ড্রাইভারের বেতন দিয়ে হেল্পার একটা জায়গায় চোদ্দটা রাখছে কয়টা তোর হেল্পার হেল্পার রাখছে একটা বাসের মধ্যে কিন্তু ড্রাইভার একটা সকাল থেকে সন্ধ্যা যদি চিৎকার করতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চোদ্দটা হেল্পার মিলে যদি চিৎকার করতে থাকে এই গাড়িতে কোনো যাত্রী একটা বাসে চোদ্দটা হেল্পার এর কোন দরকার নাই একটা হেল্পার যথেষ্ট কথা না আর হেল্পার দিয়ে কাজ হবে কখন যখন বাসের মধ্যে ড্রাইভার থাকে যদি ড্রাইভার না থাকে টাকার শক্তি হলো মুসলমানদের উন্নয়নের হেল্পার টেকনোলজি আর প্রযুক্তির শক্তি এগুলো হলো মুসলমানদের উন্নয়নের হেল্পার এগুলো মুসলমানদের উন্নতি এবং মুসলমানদের সফলতার দায় বাড়ব মুসলমানদের উন্নয়নের মুসলিম জাতির উন্নতি এবং সফলতার পর্যন্ত উন্নতি ঘটবে না এখন তাহলে প্রশ্ন মিলিয়ন ডলারের প্রশ্ন হুজুর তাহলে মুসলমানদের ড্রাইভারটা কোথায় মুসলিম জাতির উন্নতির ড্রাইভিং কোথায় মুসলমানদের উন্নয়নের আসল শক্তিটা কি সেই শক্তি কোথায় ভালো করে বুঝুন মুসলমানদের আজকে পতন শুধু মুসলমানদের ক্ষতি হয় নাই মুসলমানদের পতনে সারা দুনিয়ার সমস্ত মানুষ আজকে অশান্তির আগুনে ইতিহাস বলে আমেরিকার মনে করে শান্তি আমেরিকায় শান্তি নাই আমেরিকার মানুষের মনে শান্তি নাই ইউরোপের মানুষের মনে শান্তি নাই তাদের কাছে শুধুমাত্র জৌলুস আছে সেদিন থেকে সারা তুলে অশান্তির আগুন ধরেছে যেদিন থেকে মুসলমানদের শাসনের পতন ঘটেছে সেদিন মুসলমানদের শাসন ছিল ইসলামের শাসন যখন কায়ে ছিল তখন খ্রিস্টানদের ঘরে ঘরে মানুষের অধিকার পৌঁছে গেল এই কথাই বলতে চাই মুসলমানদের ক্ষত শুধু মুসলমানদের ক্ষতি হয় নাই বরং মুসলমানদের বছরে বিশ্বের সভ্যতার ক্ষতি হয়েছে কিভাবে সেই মুসলমানদের ড্রাইভিং লাগবে মুসলমানদের উন্নয়নের আসল শক্তি আনতে হবে বলবেন বুঝতে মুসলমানদের উন্নয়নের আসল শক্তিটা কোথায় সেই শক্তি তাড়াতাড়ি মুসলমানদের উন্নয়নের আসল শক্তিটা কি ছোট্ট করে একটু বলতে চাই নিজের পক্ষ থেকে বলবো না একটা ঘটনার উদ্ধতি দিব ইসলামী ইতিহাসের ইতিহাস বিজয় করলেন বিজয় করবার জন্য সোনার মজুর থেকে যাত্রা শুরু করলেন হঠানের খলিফা বিশ্ব বিজয়ী মহাবীর আর কলিফা সাধারণ একটা উঠের পিঠে আরোহণ করে মদিনা থেকে হাজার মাইলের দূরত্ব জেলদার উদ্দেশ্য যাত্রা শুরু করলেন কিছু পথ পর খলিফা ও মানে পারে উটের পিঠ থেকে নেমে পড়লেন চাকর কে ডাক দিয়েছি উটের রসি ধরে টানতে হবে এটা কি করে সম্ভব আমি আপনার টাকায় কেনা বললাম আপনি শুধু আমার মনির তাই নন আপনারা অর্থের খলিফা মুসলিম খলিফা জবাব দিলেন ও বলেন দুনিয়ার মানুষ এটা কল্পনা করতে পারে না দুনিয়ার মানুষ এটা চিন্তা করতে পারে না কিন্তু আমরা যে প্রম্ভাবে আদর্শ গ্রহণ করেছি আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের অধীনস্থ যে সমস্ত চাকর যে এদেরকে শুধুমাত্র চাকর আর গোদামি মনে করে কিন্তু আল্লাহ নবী বলতেছে দুনিয়ার মুসলমান তোমাদের সঙ্গে তোমাদের চাকরদের শুধু চাকর আর মনেদের সম্পর্ক শুধু কিন্তু আল্লা আসল সম্পর্ক হলো ভাই ভাইয়ের সম্পর্ক সুতরাং খনিফা বললে বো চাকর দুনিয়ার মানুষ তোকে শুধুমাত্র আমার চাকর হিসেবে আর আমাকে শুধুমাত্র তোর মুনি হিসেবে ছিনে কিন্তু কাজী এক ভাই হিসাবে আমি এতক্ষণ পর্যন্ত রুটের পিঠা করেছি তুই আমার ভাই হচ্ছে এবার তোর পর তুই আমার ভাই হয়ে উঠে পিঠা করবি আমি ভাই হয়ে রুটে ঘুষি ধরে এভাবে তিক্রম করে জেরুজালী তার কিছুক্ষণ পরেই হলিফা অমরের কাপুজাল নগরীতে প্রবেশ করবে ঘটনা ক্রমে তখন সিরিয়াল পড়ে গেলি তুমি সামনের আদর্শ কারণ করেছ যাত্রিত আদর্শ প্রতিষ্ঠা করেছ সমচা কাকে বলে দুনিয়াকে তুমি দেখিয়েছ এবার তোমার দোহারই লাগে উটের পিঠে আরোহণ করে বসুন আমাকে উঠে রোশি করে ভঙ্গ করবো তোর সিরিয়াল করে চোখের রোশি উঠের পিতা আরোহণ করবার আমার সিরিয়াল করে চোখের রোশী ধরবার কেন এই সিরিয়াল ভঙ্গ করবো হলিফারে বললাম বলেছে ও খলিফা এইভাবে যদি শব্দ মিশে যাবে আমাদের কোন জাত থাকবে না শত্রুরা বলবে মুসলমানদের খলিফা একজন উঠে দেখাল যার কোন সম্মান নাই যার কোন মর্যাদা নাই যার কোন প্রভাবি নীা হবে মুখতারিনিফার গোলাম জমুন খলিফাকে এই কথা বললেন হলিফাদুল মুসলিম অমরবিন বিশ্ববিজয়ী মহাবীর আমি তোমাদেরকে শোনালাম কি ছিল সেইবার কথা সেই কথার মধ্যে আজকে আমাদের জাতির সমস্যা সমাধান বিশ্ব মুসলিম সমস্ত সমস্যার সমাধানীতে আমাদেরকে সম্মান দিয়েছেন আমাদেরকে মর্যাদা দিয়েছেন যতটুকু মর্যাদা আমাদেরকে দিয়েছেন তাম পৃথিবীর হৃদয়ের মিশান হয়ে আরোহণ করার মাত্র আল্লাহাক আমাদেরকে বিজয় দান করেন নাই আর দামি দামি বিএনদার আমাদেরকে সন্ধান দান করেন নাই ব্যক্তিগত হেলিকপ্টার নিয়ে সংসদীয় জনগণের মাঝের উপর দিয়ে খাবার খাওয়ার মাধ্যমে আমাদেরকে সন্ধান দান করেন নাই মুসলিম পরিষ্কার বললেন সে আদর্শের আমাদেরকে দুনিয়াতে বিজয় দিয়েছেন সেই নবীর সময় আমার নাই ইহুদিরা আমাকে উঠে থাকার মনে করলো রাস্তার মনে করলো আমাকে মনে করলো না টয়লেটের সুইপার মনে করলো পরিষ্কার করলেন আমার সিরিয়াল করেছে উঠার পিঠা করার আমার ইতিহাসিং ইতিহাস বড় ইতিহাস তার প্রান্তে পৌঁছে গেছে শহর থেকে দেখা যায় এক নজর দেখবার জন্য রাস্তায় নেমে আসলো সেই খলিফার নাম শুনেছে এতদিন যার নাম শুনলে পরে ভুকের মধ্যে কাপড় তৈরি হয়ে যায় সেই খলিফাকে কারণের মধ্যে আল্লাহ হাজার বছর আগে নগরীর পরাজয় সম্পর্কে আল্লাহ ভবিষ্যৎবাণী করে রেখেছেন কেমন থাকবে তার অবস্থা সমস্ত বিবরণ জেরুমের কিতাব ইহুদিদের কিতাবের মধ্যে আল্লাপা বর্ণনা করে রেখেছেন আরবের কলিফা যখন সিরুজাল নগরীতে প্রবেশ করবেন তখন তার শরীরের মধ্যে সেই কাপড় থাকবে সেই কাপড়ের মধ্যে অসংখো ধরা থাকবে সেই কলিফা যখন সিরুসাল জয় প্রবেশ করবেন আর একটা বিবরণ ছিল চপল পায়ের জুতা পায়ের স্যান্ডেল থাকবে হাতে জেলেদার নগরীর ইহুদিরা তারা দ্বীতে পড়ে গেল কনফিউশনে পড়ে গেল এক জায়গায় বলা হয়েছে না হলিফার হাতে উঠে দশি থাকবে এটা নিয়ে তাদের কাছে কোন প্রশ্নের জবাব নাই এই হল নাই হুলিয়ার সঙ্গে হাজার বছরের আগের বিবরণ মিলিয়ে দেখবে তারা মখ্তারিফেল মুসলিম বিশ্ববিজয়ী মহাবীর হলিফার পায়ের স্যান্ডেল ছিড়ে গেল হলিফার পায়ের জুতা ছিঁড়ে গেল হলিফার পায়ের চপ্পল ছিঁড়ে যাবার সঙ্গে সঙ্গে হরিফার নিজের পায়ের চপ্পল নিজ হাতে তুলে নিলেন নিজের চাকরের হাতে অথবা নিজের একজন নিজের স্যান্ডেল দিয়ে দিবেন হলিফতের মুসলিম সে কাজ করেন নাই হরিফতের মুসলিম আল্লাহ আদর্শ লাগলে ধরবেন আমার নবীর যখন প্রয়োজন হতো নিজের বক্রির দুধ নিজে দহন করতেন নিজের স্ত্রীদের রান্নার সময় পানি আনার প্রয়োজন আমার নবী নিজের পারে চলে যেতেন নিজ হাতে কুয়ার পানি বহন করে স্ত্রীদের সঙ্গে সহযোগিতা করতেন নিজের কাপড় নিজের পায়ের চপ্পল নিজ হাতে তুলে নিলেন এক হাতে নিজের ছেলে ছিলেন আরেক হাতে খুশি হরিফ হাসান করতেছেন তাদের চোখের দৃষ্টি গিয়ে হলিপার প্রসঙ্গে পড়লো যেই মুহূর্তে তা হলিপার দিকে তাদের চোখের দৃষ্টি পড়লো হলিপার এক হাতে গোলামের বহন উঠে তুমি যেভাবে আজকে প্রবেশ করলে হাজার বছর আগে আল্লাহ আমাদের কয়েক করে আপ্যায়ন করবেন খলিফা কে ফলিফা বললেন আমাদের তলিকা মতো বড় সুন্নত মতো দস্তর খান হলো খাবার পরিবেশন করা হলো খলিফা খাবার গ্রহণ করবেন খাবার খাবার শেষ এবার পার্শ্ববর্তী একজন খাবার উচ্ছিস্ট খাবার দস্তরখানে পড়ে গেছে সেই খাবার গুলো তুলে তুলে স্বয়ং খলিফা নিজে দক্ষন করতেছেন পার্শ্ববর্তী সৈনিক হলিফতুল মুসলিমিনের কানে কানে বলে যে খলিফা তারা হাসাহাসি করবে আমাদের খলিফা কে নিয়ে বিদ্রুপ করবে দেখো মুসলমানদের ফলিফা খাওয়া শিখে নাই সভ্যতা ভদ্রতা কিছুই শিখে নাই আনকালচার অসভ্য কলিপা কোন খেতে হয় কোনো নিয়েসলিম এই কথা শুনলাম সঙ্গে সঙ্গে মাথায় খুন চড়ে গেল মাথায় খুন উঠে গেল মুসলমান অমুসলিম সৈনিক তুমি কি মনে করেছেন জুনিয়ার এই কয়েকটা গর্ত কিছু গাধব জুনিয়ার কিছু অজন্যবর্গার কিছু ক্ষমতা বন কিছু টাকা পয়সা বেজার হতে পারে ছন্দবাহী পক্ষে আদর্শ ছাড়া সম্ভব নয় নিজের পায়ের চপ্পল নিজ হাতে তুলে নিতে পারে সারা দুনিয়ার বিশ্ববি রাষ্ট্র নায়ক হয়ে দফতার খানের মধ্যে পড়ে যাওয়া খাবার যে খলিফা তুলে খেতে পারে আমাদের বিশ্বাস হয়ে গেছে গুলি তোমার হাতে তুলে দিলাম যে আদর্শের মাধ্যমে সোনার মদিন মানুষের ঘরে ঘরে কাল শান্তির রাজ কয়েম করেছে সে আদর্শের মাধ্যমে ঝান্ডা উদ্দীর্ণ হয়েছে ইসলাম কায়ম হয়েছে ইসলামের পতাকা উদ্দীর্ণ হয়েছে যুদ্ধের প্রয়োজন হয় নাই রক্তরক্তির প্রয়োজন হয় নাই কোনো সংঘাতের প্রয়োজন হয় নাই সহিংসতার প্রয়োজন করে দিয়েছেন এবার আসেন এতক্ষণ পর্যন্ত গল্প বলছি কাহিনী শুনেছি অনেক মতো লাগছে তাই না খুব ভালো লাগছে এবার আসেন একবার নিজের দিকে আমি আমার দিকে আদর্শ নাই চারা সুন্দরমানের সন্তানবীর আদর্শ নাই সারা তিন হাজার মধ্যে মুসলমানের সন্তানের আদর্শ নাই আর কি আছে মুসলমানদের যুবকরা প্যান্ট পরে পায় বলি না তোরা প্যান্ট নিবিসলমানের যুবকরা কত দিকা এই হল মুসলমানদের যুগকের প্যান্টের অবস্থা এই প্যান্ট করেই ভালো যুগেরা মসজিদে যায় নামাজে দাঁড়ায় রুকু করে এই পর্যন্ত না হয় মানা যায় কিন্তু এই করে যে প্যান্টের হিপ মুসলমানের সন্তানের নামী থেকে নিয়ে আরো সেই রোপে নামাজ পড়ছে বলেন তো দেখে মুসলমান এই প্যান তুমি কেন কর কি পোশাক হাজি সাহেব মেয়ের জন্য নাতনির জন্য পোশাক কিনে দেন যে জিজ্ঞাসা করেন সর্বশেষ মডেলের হিন্দি নায়িকা যে একটা বড় সন্তান একজন মর্যাদা সম খাবার খাওয়া সময় মুসলমান রাজ্য সভ্যতা শিখেছে অর্ধেক খাবার খাবে আর বাকি অর্ধেক প্লেটের মধ্যে রেখে সেই পিরেটের মধ্যে হাত ধুবে হাত ধুবে না প্লেট ধুবে না আমাদের খাওয়ার সময় নদীর শূন্যতার আদর্শ নাই ঘরের মধ্যে মেয়েদের মধ্যে শূন্যতার আদর্শ নাই পারিবারিক জীবনে ইসলামের আদর্শ নাই ব্যবসা আর বাজারে গিয়েছে বাজারে যেই সিস্টেম আছে সেই সিস্টেম যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সে তত বেশি তারা যে যত বেশি সফল ব্যবসায়ী আর যে দশ টাকার নাম যদি বলে দেন যে ভাই আমি দশ টাকা দিয়ে কিনছি আমার বারো টাকা দেন তাহলে বলবে যে তোর ব্যবসা হবে না আসল সত্য কথা বলে দিলে কেন ব্যবসার মধ্যে রাখতে হয় ঠিক আছে আপনার জন্য লসই করলাম পনেরো টাকাই দেন তার মানে মিথ্যা কথা বলতে হবে দশ টাকা মাল বিশ টাকা বুঝতে হবে যে বিশ টাকা আমার কেনা করছে এই পাঁচ টাকা লাভে মুসলমান তোমার জীবনের উন্নতি আসবে না তুমি সত্য কথা বলে দুই টাকা লাভ করতো সেই দুই টাকা তোমার জিন্দিগির মধ্যে মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আজকে সততা টাকা শাহজাহের মাটির সন্তান হয়ে সেই মুসলমানের সন্তান দাবি উদযাপন করে কি দাবি শাহজাহানের মাটিতে আপনার সমাজতন্ত্র চলবে আব্রাহাম লিঙ্কনীতি কি চলতে পারবে না কথা ঠিক কিনা কাজে মুসলমান আমি যে কথা বলতে চাই যদি যদি সফলতার সমাজ রাষ্ট্র পরিবারের মধ্যে যদি শান্তি চায় আশা ছিলের সকল ক্ষেত্রে ইসলাম কায়ন করতে হবে এই সমাজ থেকে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের কবরচনা করতে হবে নেতা নেত্রীদের সমস্ত আদর্শকে বঙ্গে ভাসিয়ে দিতে হবে মুসলমানের জীবন রক্তসলমান তোমার দেশে শত শত মুসলমান তদন্ত আগুনে ঘুরে তারা হচ্ছে আজকে মানুষের মাছ আমরা ডিজিটাল যুগের উন্নতি কথম খেয়ে বলি আজকে আমার দেশে যে সভ্যতা চলতেছে এই সভ্যতা যুগের চারি যুগের অসভ্যতার চেয়েও বড় মানুষকে মানুষকে খুন করে কুলি করে হত্যা করে সেই দ্রুত মানুষের মাথার উপর দিয়ে ট্রাকে টাকা তুলে দিয়েছে এমন কোন পর্ব তার এখানে ছিল না দাঁড়িয়ে নাচতে পারে আবু চান সময় মানুষ এত আসক্ত দরবার ছিল না এর জন্য শুধুমাত্র রাজনৈতিক নেতা নেত্রীদের নয় বরং এর জন্য আমাদের জনগণেরও দায় আছে তোমরা কেন কোন নেতা ক্ষমতার জন্য রক্ত দাও তোমরা কেন কোন নেতা আদর্শ কায়ন করবার জন্য রক্ত দাও তোমার বুকের রক্ত কোন নেতার দেওয়া নয় আমার নয় নাই রক্ত অঙ্গপাত্র পুরো রবীন্দ্র করেছেন মুসলমানের বুকের রক্ত যদি আমার জমি ঝরতে হয় কারো ক্ষমতার সি হিসেবে ব্যবহার হওয়ার থাকা রক্ত সর্বের হঠাৎ জমির আল্লাহ করার রাস্তায়ণ পৌঁছেছিলেন সারা দুনিয়াতে তারা ক্ষমতা চর্চা করে ক্ষমতায় থাকে ক্ষমতায় যেতে চায় শুধুমাত্র আমেরিকার থালানি করেই তারা করতে চায় মুসলমান যুবক জিন্দগির মোট পরিবর্তন সিদ্ধান্ত গ্রহণ করত্রীদের রং দেখেছি আল্লাহ জমি দাঁড়িয়ে বলো সদা জমি আবার সদা দিনের রং দেখতে চাই যারা বিরসিতা করতে যারা ভোগ বাদিত সারাভাবে নিজেদের কাসিয়ে দিত সেই আরবে আজ হাজার হাজার যুবক তৈরি হয়েছে থেকে রওনা করেছিলাম সবুজ বঙ্গার উদ্দেশ্যে তার আগমনে গৌর গোবিন্দদের পতন ঘটে গিয়েছিল সমুদ্রের যখন জ্বর উঠে মাটি হিজাস এবং আরবের মাটিতে ইস্তনের নিশানের জর শুরু হয়ে গেছে যে মাটি থেকে সব ছন্দনীয় বাংলার মাটিতে এসেছিল বলতে চাই তোমাদের পালানোর পথ খুলিয়ে এসেছে সাধারণ সৈনিকরা হিরাফতের ছন্দে নিয়ে বাংলার মাঠে পর্যন্ত পৌঁছে নিজেদের জীবনটাকে একটু পরিবর্তন করতে হবে আমরা পর আমরা আদর্শ সারাদিন হাজার বায়ন করতে হবে নিজের ঘর গুলোতে নিজেদের ছেলে সন্তান স্ত্রীদেরকে ছবির আদর্শের শিক্ষা দিতে হবে ইসলামের আদর্শ আক্ষার চেতনা যারা রাজনীতি করবেন কোন মুসলমানের সন্তান কোন রাজনীতি করতে পারে না কোন মানব প্রচিত চন্দ্র কায়েম করার রাজনীতি কোন মুসলমানের সন্তান করতে পারে না আর যদি আমরা এভাবে শপথ গ্রহণ করতে পারি ইনশাল্লাহ আল্লাহর কোরআনের যদি আমরা মর্যাদা দিতে পারি তাহলে যারা আল্লাহর কোরআনকে মানুষের রচিত কালামিত করেছেন মায়ের ভাষার ইসর রক্ষা করবার জন্য সালাম বরফত রফিকা আব্দুল জব্ফার মুসলমানের সন্তান মায়ের কথার মর্যাদা রক্ষা করবার জন্য রক্ত দিতে পারে পৃথিবীতে একমাত্র জাতি বাঙালি মুসলিম জাতি যারা মায়ের ভাষা রক্ষা করবার জন্য বুকে রক্ত দিয়েছে অ মুসলমান প্রয়োজনে যত মুক্তিযুদ্ধে চার কোটি মুসলমান রক্ত দেবে ওনার করণের উপর করে তা হবে ইনস এই শাহজালের ইস্তপ রক্ষা করা সে আদর্শের মধ্যে মুসলমানের কন্যা বোরখা রেখে যাচ্ছিল মুসলমানের কন্যা বের হবে বোরখা পরে বের হবে মুসলমান চাকরি বাকরি করবে যাবে কিন্তু তারা হিজাবের ইজতের প্রতীক মর্যাদার প্রতীক হিজাব করে যাবে যদি কোনো বেমান যদি শরীফ থেকে ইস্ততার প্রতি হিসাবের পর্যন্ত আসে কথা বলি সেই মায়ের কালে গুলিয়ে যাব করেন দেশের এই চরম ংস পরিস্থিতির কারণে দেশের আদিন সমাজ অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তারা সংযম অবলম্বন করে আছেন আর কথা খেয়ে বলি আজ পর্যন্ত বাংলার মাটিতে শুধু দেশের মধ্যে সহিংসতার আগুন চলতেছে এখন সমাজ চুপ করে বসে আছে মনে রাখবেন নয় মামলা শেষ হয়ে গেছে রক্ত দিয়ে দিয়ে আপনাদেরকে সেই সোনালি দিনের জন্য আমি শা করেছেন আর কোন নেতা ক্ষমতার হাত জন্য আপনাদের ভক্তশিলি হিসাবে ব্যবহার হবে না খোঁজার এই শপথ তারা করতে পারেন হাত ধরে সমস্যা শান্তির বার্তা পৌঁছে দিন এবং সেটা একমাত্র মানবতার মুক্তির মহাসড়ক কাল যে মহাগ্রন্থ বিশ্ব নী প্রয়োজন সব পদক্ষেপ এবং সমস্ত জায়গা কোরবানির নজরান